আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা এই টিভির বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম দুনিয়া ও আখরাতের জীবন নিয়ে এই ধারাবাহিক আলোচনার মধ্যেই আমরা মৃত্যু মানুষের যে অবসম্ভাবী এবং মানুষ যে মৃত্যুবরণ করবেই এবং তার যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করছিলাম প্রকৃত যারা ইমানদার এবং যারা অবিশ্বাসী তাদের মৃত্যুর যে কী পদ্ধতি কীভাবে তাদের মৃত্যু হয় এবং ইমানদারদের মৃত্যু কিভাবে হয় সেটা আল্লাহ সুবাহন আহতলা কোরআন মাজিদের মধ্যে যে বর্ণনা করেছেন যারা প্রকৃত ইমানদার আল্লাহ বিশ্বাসী তাদের মৃত্যু ফ্রেশ তারা পবিত্র অবস্থায় গ্রহণ করেন এবং তারা তাদের জন্য আশীর্বাদ করেন যে আপনাদের উপরে শান্তি রহমত বর্ষিত হোক এবং আপনারা জান্নাতে প্রবেশ করুন এবারে আমরা আসব যে আল্লাহ সুহান আহ তালা কোরআন মজিদের মধ্যে বলছেন সুরা আলিম রান সুরা নম্বর তিন আয়ত নম্বর একশো দুই আল্লাহ বলছেন ইয়া ইহল্লা হাকাত মুসলিমন হে ইমানদারগণ হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মরিও না যদি মরো তাহলে তোমরা মুসলমান হয়ে মরো তাহলে এই আয়াতটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি একটু চিন্তাভাবনা করি যে আল্লাহ সুহায়না হওয়া তালা কোরআন মসজিদের মধ্যে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে এরকম আয়াতও বলছেন আবার এখানে বলছেন যে তোমরা মরিও না আর যদি তোমাদের মরতেই হয় মৃত্যুবরণ করো তাহলে মুসলমান হয়ে মরতে হবে তাহলে আমাদের যদি মুসলমানের মত আমরা পেতে চাই আমরা যদি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করি তাহলে আমাদের কি কী করণীয় বা কি করলে আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারব। নিশ্চয়ই আমরা আলোচনার মধ্যে বুঝতে পারছি যে কোরআন এবং হাদিসের বানি বা কোরআন এবং হাদিস মোতাবেক যদি আমরা চলাফেরা করি আমাদের যে নির্দিষ্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সেই সিলেবাস মোতাবেক যদি আমরা চলাফেরা করি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যে মৃত্যু হবে আমাদের যে মৌত হবে সেটা ইনশাআল্লাহ মুসলমান হিসেবে মৃত্যুবরণ আমরা করতে পারব। তাহলে এই যে মৃত্যু যেটাকে আমরা মৌত বলে আখ্যায়িত করছি এবারে আমরা আলোচনায় আসব যে মৃত্যুর যে দ্বিতীয় পদ্ধতি একজন মানুষ যে বরণ করে যেটাকে ইংরেজিতে হোমিসাইডাল ডেথ বলা হয় এই পৃথিবীতে যে আমরা আবির্ভূত হয়েছি আদম এবং হাওয়া আলি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে এসেছি এবং সেই আদম আলিহ সালাতামের যুগে যে প্রথম হোমিসাইডাল ডেথ ঘটেছিল অর্থাৎ হত্যা করা হয়েছিল সেটা আমাদের কোরআন মাজিদের মধ্যে আলোচনা করা হয়েছে আল্লাহ সুবাহানুয়া তালা সুরা মায়দা ৫ নম্বর সুরার ত্রিশ একত্রিশ এবং বত্রিশ এই সমস্ত আয়াতগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এই হোমিসাইডাল ডেথ বা হত্যা করে দেওয়া এবং সেটা কত বড়ো অপরাধ এবং সেটা যে ইসলামে টোটালি হারাম সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সুরা মায়েদার ৫ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে আদম আলিহ সালাতসালামের যে পুত্র ছিল কাবিল এই কাবিলের মনের মধ্যে এমন একটা জেদ চাপল যে সে তার ভাই হাবিল হত্যা করার জন্য মনোবাসনা করলো বা মনে মনোকামনা করল। অর্থাৎ তার মধ্যে যে নাফ সে অর্থাৎ কুকর্ম কুকর্মপ্রবণ খারাপ কাজে উদ্বুদ্ধকারী যে না সেই নাফ তার মধ্যে কাজ করতে শুরু করল। এবং সেটা এই কারণে হয়েছিল যে হাবিল এবং কাবিল উভয়ে আল্লাহ সুবাহানাকে খুশি করার জন্য তারা কুরবানি দিয়েছিলেন কিন্তু হাবিলের কুরবানি আল্লাহ সুবাহানা কবুল করেছিলেন এবং কাবিলের কুরবানি কবুল হয়নি তাহলে এই যে একটা জেদ তার মনের মধ্যে এসেছিল এবং এখান থেকেই তার মন উদ্বুদ্ধ হয়ে গেল যে সে তার ভাইকে হত্যা করবে এবং সেটাই সুরাত মায়েদার ত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত সে তার ভাইকে হত্যা করেই ফেললো তাহলে সর্বপ্রথম এই পৃথিবীতে যে মার্ডার বা হোমিসাইড আর ডেথ বা একজন আর একজনকে হত্যা করে দেওয়ার যে ঘটনাটা ঘটছে সেটা কাবিল হাবিলকে যে হত্যা করছে সেটাই আমরা এ কোরআন মাজিদের মধ্যে পাই তারপরে যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল তখন সে হতবম্ব হয়ে গেছে এবং বুঝে উঠতে পারছে না যে সে কি করবে তার মৃত ভাইয়ের লাশকে সামনে নিয়ে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে যে এখন তার করণীয় কি কি করবে সেটা সে বুঝে উঠতে পারে না আল্লাহ সুবাহ পরবর্তী আয়তে বলছেন একত্রিশ নম্বর আয়তে যে আল্লাহ একটা কাককে পাঠালেন এবং সেই কাক এসে সে মাটি খুঁড়ে দেখানোর চেষ্টা করল সেই কাবিলকে যে কি করে তার মৃত ভাইয়ের লাশকে এই মাটিতে গেড়ে দিতে হবে বা কবরস্থ করা হবে এই যে সিস্টেম বা কবর দেওয়ার যে পদ্ধতি সেটা আল্লাহ এই সুবাহ অলৌকিক ভাবে সে কাকের মাধ্যমে সেই কাবিলকে দেখিয়ে দিলেন এবং সেই ঘটনা দেখে কাবিল নিজেকে ধিকার দিল নিজেকে হীনমন্যতা মনে করলো যে আমি মানুষ হওয়া সত্ত্বেও এত বিবেক বুদ্ধি কৌশল থাকা সত্ত্বেও আমি একটা কাকের মতো হতে পারলাম না তাহলে এই যে ঘটনা টোটালি হারাম করেছিল সেই কাবিল এবং এই ঘটনা হওয়ার জন্য যে তাকে প্রচণ্ড শাস্তি পেতে হবে আমাদের শেষনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালু সেই হাদিসটা বর্ণনা করেছেন সেই বোখারি শরীফের হাদিস ছ নম্বর হাদিসে আমাদের শেষনবী বলছেন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ীভাবে হত্যা করে দেয় এই হত্যা করে দেওয়ার কারণে তার পাপের একাংশ সেই কাবিলের ওপরে বর্তাবে অর্থাৎ সেই পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যতগুলো অন্যায়ভাবে হত্যা বা মার্ডার করা হবে সমস্ত হত্যা বা মার্ডার এর যে পাপ এর যে গুণা সমস্ত গুনার একটা অংশ সেই কাবিলুর উপরে বর্তাবে শুধু তাই নয় আমাদের শেষ নবী হরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এটাও বখারি শরীফের হাদিস যে কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে সির করা কবিরা গুঁড়া সবচাইতে বড়ো গুণা এবার এই বড় গুনার মধ্যে সবচাইতে বড়ো গুণা সেটা হচ্ছে সির্কের গুণা তারপরে কাউকে অন্যইভাবে হত্যা করে দেয় মার্ডার করে দেয় সেটা সে কবিরা গুনার মধ্যে পড়ছে এবং যারা পিতামাতার নাফার করে পিতামাতার অবদ্ধ হয় তারাও সেই কবিরা গুনার মধ্যে পড়ে এবং যারা মিথ্যা কথা বলে বা মিথ্যা সাক্ষী প্রদান করে অর্থাৎ এই হত্যা করে দেওয়া মার্ডার করে দেওয়া যে একটা মারাত্মক গুণা কবিরা গুণা সেটা আমাদের এই কোরআন শরীফে এবং হাদিস শরীফে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ বলছেন যে যদি কোনো মানুষ দুটো কারণ ছাড়া সে কাউকে হত্যা করেছে হত্যাকারীর বদলা হিসেবে এবং সে যদি এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না করে বিপর্যয় সৃষ্টি না করে এই পৃথিবীতে এই দুটো কারণ ব্যতীত যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নিরহভাবে সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক যদি হত্যা করে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল তারপরে আল্লাহ সুবাহ তারা বলছেন যে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের জীবনকে রক্ষা করে জীবনকে বাঁচায় তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষের জীবনকে বাঁচিয়ে দিল তাহলে আল্লাহ সুবাহতালা আমাদের জন্য যে মেসেজ বা যে বার্তা এই কোরআন মাজিজ দিয়েছেন এবং তার জন্য যে বিধান দিয়ে দিয়েছেন সেখানে বলা হচ্ছে যে কোনো নির্হ মানুষকে কোনো মানুষ অন্যায়ীভাবে হত্যা করে দিতে পারে না সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক যদি কোনো মানুষ নিরাপরাধ মানুষকে মাসুম লোককে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল তাহলে কত বড় কথা আমাদের এই কোরআন মাজিদ আল্লাহ সুবাহতালা বলছেন যে সামান্য একজন মানুষকে যদি আমরা হত্যা করে দিই তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন আমি হত্যা করে দিলাম आर जी एक मानुष केवन रक्षा करल्ला सुबह तला जान सारा पृथिवीर मानुष के बाँच दिल आल्लाबान ताल कुर मजिदे मध्य निीहराध मानुष के हत्या करते सम्पूर्ण रूपे हराम घोषणा करक्ति निपराध मानुष के हत्या कर दे सारा पृथ्वी मानुष के हत्या कर दिल आर जदि को मानुष अन्न को मानुषर जीवन के रक्षा करा पृथ्वी মানুষের জীবনকে রক্ষা করলো এবারে আমরা আলোচনায় আসব যে আমরা সারা পৃথিবীতে যে সমস্ত মানুষ বসবাস করি আমরা কোনো সময় চাই না যে আমাদের নিজের সন্তান বা নিজের বাবা মাকে কেউ হত্যা করে দেখ আমরা কোনো সময় এটা মন থেকে চাই না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সারা পৃথিবীতে নিজের ছেলে মেয়েকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করি না যে নাফ্স যে আত্মাকে আল্লাহ সুবাহান তালা হারাম করে দিয়েছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই নফস বা সেই আত্মা সারা পৃথিবীতে হাজার হাজার প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি মিনিটে আমরা হাজার হাজার নফ্স বা আত্তাকে হত্যা করছি আল্লাহ সুবাহুরান মাজিদের মধ্যে বলছেন সুরা আনাম সুরা নম্বর ছয় আয়েত নম্বর একশো এবং সুরা বানি ইসরায়েল সুরা নম্বর সতেরো আয়েত নম্বর একত্রিশ ওলা তখতুলু আউল্লা দাকুম আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না এখানেও কিন্তু হুমসাই ডালেক্ট তাকতুলু কাতালা শব্দ থেকে এসছে আল্লাহ সুবাহতালা বলছেন এই দুই জায়গায় যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না কেন আমরা সন্তানদেরকে হত্যা করি তাহলে সন্তানদেরকে হত্যা করি আমরা দুটো কারণে একটা কারণ বলা যেতে পারে যে আমাদের যে রুজি রোজগার আমাদের জীবিকা অন্বেষণের জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য স্বাভাবিক জীবনযাপনের জন্য যদি বেশি সন্তান আমাদের হয় তাহলে আমাদের সংসার ম্যানেজ করা সংসার চালানো কঠিন হয়ে পড়বে তার পাশাপাশি এটাও আমরা যুক্তি খাড়া করি যে যদি ঘন ঘন ছেলে বা মেয়ে হয় বাচ্চা হয় তাহলে তার জন্য একটা দূরত্ব বা স্পেস হওয়া দরকার এইভাবে আমরা ভেবে আমাদের সন্তানদেরকে হত্যা করি সারা পৃথিবীতে যদি আমরা মেডিকেল যে হসপিটালগুলো আছে সেই সমস্ত মেডিকেল হসপিটালের যে সার্ভে আমরা দেখি সেখানে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ইন্ডিয়াই এমন একটা কান্ট্রি আমাদের ভারতবর্ষ যে যেখানে আলট্রাসোনোগ্রাফি করার পরে সেই মাসুম নিরীহ কে সেই সমস্ত মা বা বাবা সিদ্ধান্ত নিতে একটুও কুণ্ঠাবোধ করে না যদি মায়ের পেটে কন্যা সন্তান হয় তাহলে তাকে সেই অ্যাবর্শন অর্থাৎ তাকে মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এটাও যে একটা কবিরা গুণা এমনই একটা মারাত্মক গুণা যেটা তোবা না করলে আমাদের কোনো সময় ক্ষমা হবে না আমরা এই বিষয়কে এগিয়ে নিয়ে যাবো তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর ইনশাল্লাহ ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार तुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल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 প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারো সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত খুঁজতে হবে বাছার উপায়ামাক জর্দা সিগারেট গড় अपछंद मान देख निषिम প্রতি রবিবার সাড়ে এগারোটায় সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর ফিরে এলাম আলোচনা করছিলাম হোমিসাইড আর ডেথ অর্থাৎ মার্ডার বা হত্যা করে দেওয়া আল্লাহ সুহান ও তালা কোরআন মাজিদের মধ্যে নিরীহ বা নিরাপরাধ মানুষকে হত্যা করতে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে যদি কোনো ব্যক্তি নিরাপরাধ মানুষকে হত্যা করে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল আবার যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের জীবনকে রক্ষা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো এবারে আমরা আলোচনায় আসব যে আমরা সারা পৃথিবীতে যে সমস্ত মানুষ বসবাস করি আমরা কোনো সময় চাই না যে আমাদের নিজের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 সুরা আনাম সুরা নম্বর ছয় আয়েত নম্বর একশো একান্ন এবং সুরা বানি ইসরায়েল সুরা নাম্বার সতেরো আয়েত নাম্বার একত্রিশ ওলা আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না এখানেও কিন্তু হুমসাই ডালেক্ট তাকতুলু কাতালা শব্দ থেকে এসছে আল্লাহ সুবাহ বলছেন এই দুই জায়গায় যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না কেন আমরা সন্তানদেরকে হত্যা করি তাহলে সন্তানদেরকে হত্যা করি আমরা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 আমরা নিজের সন্তানকে যে সন্তান এই পৃথিবীতে আসবে এবং কি হবে সে কোনো মানুষ কোন ব্যক্তি পৃথিবীতে জানে না তাহলে যদি এটা আত্মবিশ্বাস আমার থাকে যে না রুজির মালিক একমাত্র আল্লাহ সুবানা তালা পৃথিবীতে আল্লাহ যে মানুষকে পাঠান তার জন্য রুজি রোজগার আল্লাহ নির্ধারিত করে রেখেছেন মানুষকে আল্লাহ পৃথিবীতে কাউকে ভুখা রেখে মারবেন এরকমটা তো হয় না আল্লাহ সুবাহ রহমানুর রহিম তিনি তার জন্য যথাসাধ্য যথেষ্ট ব্যবস্থা করবেন কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা আল্লাহর উপরে ভরসা না করে নিজেরা নিজের মত করে বুঝে আমরা সে নিরীহ মাসুম ছেলে বা মেয়েকে হত্যা করে দিতেও কুণ্ঠাবোধ করি না তাহলে আমরা যদি নিজেরাই ভাবি যে আমরা এটা কতটা জুলুম কতটা অত্যাচার কতটা অন্যেই কাজ করছি যে নিজের সন্তানকে নিজের মায়ের পেটে থাকা অবস্থায় হত্যা করে দিচ্ছি অথচ আল্লাহ সুবহানা তালা বলছেন যে তিনি তোমাদেরকেও রিজিক দেবেন আবার তাদেরকেও রিজিক দেবেন আবার অল্টারনেট করা হচ্ছে কোরআন শরীফের আয়তে ঈশ্বরাবান ইসরাহলের একত্রিশ নম্বর আয়তে যে তাদেরকেও রিজিক দেবেন আবার তোমাদেরকেও রিজিক দেবেন তাহলে আল্লাহ সুবহানা তালা অল্টারনেট করে মানুষকে বুঝাতে চাইছেন যে তোমরা যে ডিসিশান নিচ্ছ তোমরা যে ফ্যামিলির ব্যাপারে প্ল্যানিং করছো ফ্যামিলি নিয়ে যে প্ল্যান করছো সেটা যে তোমরা করছো সেটা কোনো সময় সাকসেস বা সফলতার প্ল্যান নয় আল্লাহ সুবানা ও তালা যে প্ল্যান করেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সুরা আলিমরান তিন নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়তে বলছেন মকারু ও মকারল্লাহ আল্লাহ ও খায়রুল মহাকার তারা প্ল্যান করে এবং আল্লাহ প্ল্যান করে এবং আল্লাহর প্ল্যান হচ্ছে সর্বোত্তম প্ল্যান আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার সারা পৃথিবীর মধ্যে আমরা মানুষরা যদি ফ্যামিলির ব্যাপারে প্ল্যান করে নিজের সন্তানকে কন্যা হোক অথবা ছেলে সন্তান হোক তাকে যদি হত্যা করে দিই কম সন্তান নিব বলে তার যে প্ল্যান করলাম তার যে দুরবস্থা তার যে আজাব তার যে শাস্তি তার যে ভয়াবহ পরিণতি আমাদেরকে এই দুনিয়াতেই পেতে হবে সেটা যদি আমরা বুঝতাম সেটা যদি আমরা মনের মধ্যে নিয়ে আসতাম সেই তাকোয়া সেই ভয় সেই ভীতি যদি আমার মধ্যে থাকতো তাহলে আমরা কখনোই সেই নিরীহ সন্তানকে হত্যা করে দিতে পারতাম না আল্লাহ সুবাহান তালা যে কোনো নফস বা আত্মাকে দুটো কারণ ব্যতীত যেমন হত্যা করতে নিষেধ করেছেন সেটাও কোরআন মাজিদের মধ্যে সুরা বানিসরায়েল সুরা নম্বর সতেরো আয়েত নম্বর তেত্রিশ এবং সুরা ফুরকান সুরা নম্বর পঁচিশ আয়ত নম্বর আটষট্টিতে বলছেন যে কোনো নফস বা আত্মাকে হত্যা করা মেরে দেওয়া নিষেধ করা হয়েছে ইল্লা বিল হাক অর্থাৎ সত্যতা ছাড়া আল্লাহ সুবানা তালা বলছেন যে কোনো নফ্স বা আত্মাকে অন্যায় ভাবে দুটো কারণ ছাড়া হত্যা করা নিষেধ করা হয়েছে যদি সে কাতিল হয় যদি কাউকে হত্যা করে দেয় তার যে বিধান সেই বিধান মোতাবেক তাকে হত্যা করা এবং সে যদি বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে সেই বিপর্যয় জন্য আমরা তাকে হত্যা করতে বা ইসলামিক যে বিধান আছে সেটা আমরা করতে পারি এবার আমাদেরকে একটু আলোচনায় আসতে হবে এই যে হত্যা যদি কেউ কাউকে করে দেয় এবং হত্যার ভয়াবহ পরিণতি সৃষ্টি হচ্ছে এই পরিণতি যদি আমরা ইসলামিক সেরিয়াত ইসলামিক নিয়ম কোরআন এবং হাদিসের সেরিয়ত যদি আমরা এই পৃথিবীতে বাস্তবায়িত করতাম কোরআন এবং সেই হাদিসের রুলস এবং রেগুলেশন যদি আমরা এই পৃথিবীতে অ্যাপ্লাই করতাম তাহলে আজকে সারা পৃথিবী জুড়ে যে মানুষ ইচ্ছে মতো যেখানে যাকে ইচ্ছা লোকের সামনে মানুষ একে অপরকে শ্যুট করে দিচ্ছে গুলি করে দিচ্ছে হত্যা করে দিচ্ছে তারপরে তার হয়তো দেখা যাচ্ছে কোনো বিচারই হচ্ছে না কিন্তু আমাদের কোরআন মসজিদের মধ্যে সেই যে কেসাস অর্থাৎ যদি কেউ কাউকে হত্যা করে দেয় তার যে পানিশমেন্ট তার যে শাস্তি সেটা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন সুরা বাঁকড়া সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো এবং একশো এই আয়াতগুলোতে আল্লাহ সুবাহা বলছেন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেয় কেউ যদি মার্ডার হয় তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার শাস্তি হচ্ছে তাকেও হত্যা করে দেওয়া এই যে হত্যা করে দেওয়া বা কেউ কারো ওপরেও জুলুম করা অত্যাচার করা শাস্তি দেওয়া সেটারও যে ইসলামিক বিধান দিয়ে দেওয়া হয়েছে এবং এই ইসলামিক বিধান যদি আমরা এই পৃথিবীতে অ্যাপ্লাই করি বাস্তবে আমরা রূপ দিই তাহলে নিশ্চয়ই এর রেজাল্ট আমরা অবশ্যই পাব। আল্লাহ সু ভান পাঁচ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছেন যে ইহুদিদেরকেও এই বিধান দেয়া হয়েছিল তাওরাতে যে নফসের পরিবর্তে নাফস কেউ কাউকে যদি হত্যা করে দেয় সেই হত্যার বদলা হচ্ছে হত্যা অর্থাৎ নফসের পরিবর্তে নফস চোখের পরিবর্তে চোখ নাকের পরিবর্তে নাক কানের পরিবর্তে কান দাঁতের পরিবর্তে দাঁত এবং সমপরিমাণ পরিমাণ জখমের পরিবর্তে সেই পরিমাণ জখমের বদলায় হচ্ছে উপযুক্ত শাস্তির বিধান তাহলে আল্লাহ সুবাহ কত সুন্দর বিধান বা নিয়ম আমাদের জন্য দিয়েছেন কোরআন মজিদের সুরা মায়দার পাঁচ নম্বর সুরা পঁয়তাল্লিশ নম্বর আয়তে যে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেয় যান নিয়ে নেয় মেরে দেয় তাহলে তার কেশাস বা তার বদলা হচ্ছে সেই জানের পরিবর্তে যান এবার যদি কেউ কাউকে অ্যাটাক করে আক্রমণ করে যদি দেখা যায় কারো চোখ নষ্ট হয়ে যায় চোখে আঘাত লাগে তাহলে ইসলামিক বিধান হচ্ছে যে তারও সমপরিমাণ আঘাত তাকে দিতে হবে অর্থাৎ তারও চোখের বদলা তাকে দিতে হবে তারপরে নাকের পরিবর্তে নাক অর্থাৎ তার যদি কোনো জখম বা অ্যাটাক কোনো আঘাত বা আহত হয় তাহলে সেই পরিমাণ বিধান তাকে দেওয়া হয়েছে তারপরে কানের পরিবর্তে কান এবং দাঁতের পরিবর্তে দাঁত এই যে সূক্ষ্ম একটা বিধান আল্লাহ সুবাহ তালা আমাদের জন্য দিয়েছেন যদি আমরা প্রশ্ন করি যে এই শরীয়তের বিধান যদি বাস্তবে অ্যাপ্লাই করা হয় রূপ দেওয়া হয় তাহলে এই অবাদ হত্যা যে যাকে ইচ্ছা হত্যা করে দেওয়া এটা বাড়বে না সমান থাকবে না কমে যাবে যদি অন্যইভাবে কেউ কাউকে হত্যা করে দেয় তার পরিবর্তে হত্যা করে দেওয়া তার সম পরিমাণ এই যে বিধান এই বিধান যদি আমরা এই পৃথিবীতে বাস্তবে রূপদান করি তাহলে সেই হত্যার পরিমাণ পৃথিবীতে বাড়বে সমান থাকবে না কমে যাবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই কমে যাবে কারণ ইসলামের বিধান এমনই একটা বিধান এটা যদি বাস্তবে আমরা রূপ দিই তাহলে অবশ্যই মানুষ সেই অন্যায়ভাবে একে অপরকে খোলাভাবে হত্যা করতে ভয় পাবে কারণ যখনই সে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হবে যখনই তার নাফ তার আত্মা তার মন চাইবি কাউকে হত্যা করে দিতে এবং তার পাশাপাশি যদি সঙ্গে সঙ্গে তার ব্রেন তার মস্তিষ্কে এটা আসে যে আমি তাকে যদি হত্যা করে দিই তারপরে যদি আমি ধরা পড়ে যাই পুলিশ হোক বা সেই ব্যক্তির কোন লোক হোক তাহলে আমাকেও সেই নার্স বা সেই আত্মা বা সেই জানের পরিবর্তে আমাকেও মৃত্যুবরণ করতে হবে তাহলে সেটা ইনশাল্লাহ অবশ্যই কমে যাবে ঠিক ওরকম করে একে অপরকে যে জুলুম অত্যাচার আমরা করি কারো চোখে আঘাত লাগে কারো কানে আঘাত লাগে নাকে আঘাত লাগে তাহলে এই যে আঘাতগুলো লাগে বা মানুষকে আমরা আক্রমণ করি অন্যায়ভাবে আক্রমণ করে থাকি হিংসা করে আক্রমণ করে থাকে তাহলে এই হিংসা বা অন্যায়ভাবে যখন আমরা আক্রমণ করি যদি আমাদের এই আয়াতগুলো মাথায় থাকে এবং এটা যদি আমাদের সমাজে অ্যাপ্লাই করা হতো তাহলে নিশ্চয় আমরা সেই সমস্ত অ্যাটাক বা সেই সমস্ত কাজগুলো থেকে অবশ্যই বেঁচে যেতে পারতাম তাহলে আমাদের সব সবসময় মনে রাখতে হবে যে আমরা নিরীহ বা নিরাপরাধ মানুষকে এই পৃথিবীতে কখনোই হত্যা করার পরামর্শ দিতে পারি না নিজের কোনো পলিটিক্যাল লাভের জন্য বা নিজের কোনো ক্ষমতা লাভের জন্য নিজের অস্তিত্ব এই পৃথিবীতে টিকিয়ে থাকার জন্য যদি আমাকে কোনো নিরপরাধ বা নিরীহ মানুষকে হত্যা করতে হয় সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক সেটা যদি আমি ক্ষমতায় থাকি বলে যদি আমি ওটা করি তারপরেও যদি আমি ধরা পড়ে যায় তাহলে সেরিয়তের বিধান মতবে আমাকেও সে আমি যত বড়ই সেই পাওয়ারফুল বা যত বড়ই আমি শক্তিশালী লোক হই না কেন ইসলামের বিধান হচ্ছে নিরাপরাধ মানুষকে নিজের ক্ষমতার জন্য যদি কাউকে লোক লাগে যদি একে অপরকে হত্যা করে দিই তারপরে যদি সেটা প্রমাণিত হয় তাহলে আমাকে অবশ্যই আল্লাহ সুবাহানা তালার কাছে পাকড়াও হতে হবে জবাব দিতে হবে তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই যেন মাথায় থাকে এবং একে অপরকে জন্য আমরা বোঝানোর চেষ্টা করে যারা উগ্র মিজাজি হয়ে যায় অন্যই অন্যইভাবে মানুষের উপরে আক্রমণ বা হামলা করে বসে বা এরকম কোনো যুক্তি বা পরামর্শ আজকে গ্রামে গঞ্জে পাড়া প্রতিবেশীতে মানুষ কোরআন হাদিসকে সাইডে রেখে দিয়ে কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক না করে একটু কোনো কারণ নিয়ে কাজ হলে তারা একে অপরকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ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 तेईस चौबीस उल्लेख आभु निर्देश दिन छाड़ा करबा